আসসালামুকুমি আলহামদুলিল্লা রিন্তকিন মহমদ ওমচিদ্দিন আবাদ শুক্রিয় দর্শক শ্রোতা সহিবারী কিতুল আদাব শিশাচার পরব ধারা ভাই আলোচনা আমরা আবারও ফিরে এসেছি আপনাদের সামনে গত বৈঠকে আমরা বেশ কিছু মানুষ ও জীব জানোয়ারের প্রতি দয়া মায়া সংক্রান্ত হাদিসগুলি শুনেছিলাম সে অধ্যায়ের কিছু হাদিস রয়েছে সেগুলি আমরা এখন শুনব হাদিস নাম্বার ছয় হাজার বারো নম্বর হাদিস ইমাম বুখারি রহমাল প্রসিদ্ধ সাহাবি আনাস বিন মালিক রবিআল্লাহআলা আনু হতে হাদিসটি বর্ণনা করছে রসুল করে বলেন কোন মুসলিম ব্যক্তি যদি কোথাও কোন গাছ রোপন করে আর এই গাছ থেকে কখনো যদি কোনো মানুষ অথবা কোনো জীব জানুয়ার কোনো ফল খায় তাহলে যতবার এই গাছ থেকে কোনো মানুষ বা জীব জানুয়ার ফল খাবে ততবার তিনি এটি সদকার সব লাভ করবেন সুহানুল্লাহ রসুল সাল্লাম এই ঘোষণা দেওয়ার মানে কি এর দ্বারা তিনি কি বুঝাচ্ছেন এর দ্বারা তিনি বুঝাচ্ছেন যে মানুষ এবং চতুষ্পদ জীব জানোয়ার তাদের প্রতি দয়া করার তাদের প্রতি ভালো আচরণ প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম রাসুল সাল আলহিউসাল্লাম এ হাদিসে তুলে ধরেছেন আপনি রাস্তা রাস্তাঘাটেও হতে পারে আপনার নিজের বাসা বাড়িতেও হতে পারে আপনার নিজের জায়গা জমিতেও হতে পারে যখন একটি গাছ রোপণ করবেন ফলের গাছ নিজে তো খাবেন কোনো মানুষও যদি এর খাওয়ার সুযোগ পায় বিশেষ করে এমন জায়গায় যেটা আপনার বাড়ির বাইরে রাস্তাঘাটে বা অন্য কোথাও যদি কোনো গাছ রোপণ করেন আর সেখান থেকে যদি কোনো মানুষ বা কোনো জীব জানোয়ার সেই ফলমূল সেখান থেকে খায় ফল ফলমূল খাওয়াতে আল্লাহ আল্লা সুবাহানহালা যতজন খাবে দিনে রাতে সবগুলি এক একটি সদকার সমান সব আল্লাহ সুবাহান আপনাকে দান করবে। এরপরে ইমাম বুখারি রহম্লা একটি হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার করছেন প্রসিদ্ধ করেন্লাহ বলেন মাল্লাহাম সহজ কথা আপনি মানুষের প্রতি দয়া করবেন না আপনি জীব প্রতি দয়া করবেন না তাহলে জেনে নিন যে দয়া করবে না তাকে দয়া করা হবে না যে দয়া করবে না তাকে দয়া করা হবে না আপনি যদি মানুষের প্রতি দয়াশীল হন আল্লাহ সুভানা হওয়া তালা তাহলে আপনাকে দয়া করবেন আপনি যদি জীব জানুয়ার বিভিন্ন প্রাণীর প্রতি দয়াশীল হন আল্লাহ সুভানা হওয়া তা আলা আপনাকে দয়া করবেন আল্লাহ সুহানা হওয়া তাহলে আপনার প্রতি দয়াশীল হবেন সুপ্রিয় দর্শক শ্রোতা তাদের প্রতি দয়া করব। ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক আল্লা সুহানা দয়ার বিনিময় আপনাকে দয়া করবেন আসুন আমরা যেন সকলের প্রতি দয়াশীল হয়ে একটি শান্তি শৃঙ্খলার ও সুষ্ঠু সুন্দর সমাজ গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে দান করুন তবে মনে রাখতে হবে দয়া করা এর অর্থ এই নয় একজন চোর একজন ডাকাত তার প্রতি দয়া করা তা নয় যে ক্ষতিকারক যার কারণে সমাজ নষ্ট হচ্ছে যার কারণে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে তার প্রতি তো সে ধরনের দয়া নয় বরং তাকে অবশ্যই শাস্তি দিতে হবে সেই শাস্তি দেওয়াটাই হল দয়ার বিষয় কারণ একজন চোর যখন সমাজে চুরি করে একজন ডাকাত সমাজে ডাকাতি করে তাকে যদি আপনি শাস্তি দেন তাহলে সমাজের সব মানুষের প্রতি যেন দয়া করা হয় আর তাকে যদি আপনি ছেড়ে দেন চুরি করার সুযোগ করে দেন ডাকাতি করার সুযোগ করে দেন তাহলে সমাজের সব মানুষকে যেন আরো ক্ষতিগ্রস্ত করা হয় সম্মৃত দর্শক শ্রোতা সুতরাং আমাদের উচিত যাকে দয়া করার তাকে আমরা দয়া করব আর যাকে শাস্তি দেওয়ার তাকে আমরা শাস্তি দেবো সেই তাকে শাস্তি দেওয়া এর মানে তাকে শুধু কষ্ট দেওয়া তা নয় বরং তাকে শাস্তি দেওয়ার মাধ্যমে সমাজের সব মানুষকে দয়া করা একজন অফিসার অফিসে রয়েছেন তিনি দুর্নীতিবাজ এই দুর্নীতিবাজের প্রতি যদি আপনি দয়া করতে যান তাহলে সকল এই অফিসে যারা কাজে আসবেন তাদের সকলের প্রতি আপনি জুলুম করবেন সেই সকলের প্রতি যদি আপনি দয়া করতে চান তাহলে আপনাকে এই অফিসারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে তাকে শাস্তি দিতে হবে যিনি এই দুর্নীতিবাজ সুপ্রিয় দর্শক শ্রোতা ইসলামের বিধানগুলি এমনই ইসলামের বিধানগুলি যখন আমরা সঠিকভাবে সুন্দরভাবে সর্বস্তরে পালন করব নেমে আসবে আমাদের সমাজে শান্তি আর শান্তি কখনো অশান্তি আমরা ভোগ করব না অশান্তি আমরা পোহাব না আসুন আমরা যেন সমাজে শান্তি নিয়ে আসার লক্ষ্যে আমরা সঠিকভাবে ইসলামের বিধি বিধানগুলি সুন্দরভাবে পালন করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সে তৌফিক দান করুন এরপর যে হিমাম বখারি রাহমুল্লাহ তিনি আরেকটি নতুন অধ্যায় নিয়ে আসছেন আঠাশতম অধ্যায় বাবুল ওসায় বিল জার এই অধ্যায়টি আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাবুল ওসায় বিল জার প্রতিবেশীর প্রতি ভালো আচরণের উপদেশমূলক এই অধ্যায় আসলে মানুষ সামাজিক জীব সমাজে বসবাস করতে হলে একে অপরের সহযোগিতার প্রয়োজন একে অপরের সহযোগিতা ছাড়া সমাজে বসবাস সম্ভব নয় সমাজে সর্বশ্রেণীর মানুষ রয়েছে রয়েছে শিক্ষিত রয়েছে অশিক্ষিত রয়েছে ধনী রয়েছে গরিব রয়েছে শক্তিশালী রয়েছে দুর্বল আল্লা সুহানাহালা একজনের সহযোগিতা আরেকজনকে দিয়েছেন একজনকে দিয়ে আরেকজনের সহযোগিতা দিয়ে ভারসাম্য রক্ষা করেছেন আল্লা সুহ হানাহুয়া তালা সুতরাং সমাজে এই সুন্দর নিয়ম নীতি ঠিক রাখার জন্য ইসলামের এই বিধি মেনে চলা ছাড়া আমাদের বিকল্প পথ নেই এ পর্যায়ে আমরা আলোচনায় আসছি এমন একটি গুরুত্বপূর্ণ যা না হলে সমাজে শান্তির সাথে বসবাস করা কখনো সম্ভব নয় সেটা হলো প্রতিবেশীর অধিকার প্রতিবেশীর সাথে সদাচরণ করার আল্লাহ সুবাহুল করিমে অসংখ্য আয়াত নির্দেশ দিয়েছেন সুরা ছত্রিশ নম্বর আয়তু আল্লাহ করো। আল্লাহর সাথে অন্য কারো শরিক করো না এবং এহসানা তোমরা পিতা মাতার সাথে সদাচরণ করো ভালো আচরণ করো আল্লা সুবহানহালা এ আয়াতে এর মাঝে বেশ কিছু তিনি বলেছেন ওয়াল জারিদিল করবা ও আরও সদাচরণের জন্য নির্দেশ দিয়েছেন নিকটতম আত্মীয় প্রতিবেশী যে রয়েছে এবং দূরতম প্রতিবেশী যে রয়েছে সকল প্রতিবেশীর প্রতি সদাচরণের জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ আল্লা সুবহানাহ তালা এটি একটি নির্দেশ আল্লাহ সাধারণ উপদেশ শুধু নয় তিনি গুণাগার হবেন এছাড়া এক্ষেত্রে হাদিস নিয়ে এসেছেন ছয় হাজার চোদ্দ নম্বর হাদিস হাদিসটি অমুল মমিনা এসরদ্দিয়ালনা করছেন নবী সাল্লাম বলেন এত উপদেশ দেওয়ার কারণ হলো যে প্রতিবেশীকে যেন ওয়ারিস বানায় নিতে হবে এমন পর্যায়ে আমি বুঝতে শুরু করেছি প্রতিবেশী কখনো ওয়ারিস হবে না প্রতিবেশীর সূত্রে ওয়ারিস হবে না ওয়ারিসের সূত্রে ওয়ারিস হবে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো আচরণের নির্দেশ উপদেশ এত আমাকে করলেন মনে হচ্ছে যেন তাকে ওয়ারিস বানায় দিলেন একইভাবে আবদুল্লাহ ইবিনাল্লাহ আনহু থেকেও বর্ণিত একই বর্ণ নাই সেই হাদিসটি ঐম বুখারি রাহমুল্লাহ এখানে নিয়ে এসেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং প্রতিবেশীর সাথে ভালো আচরণ প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেওয়া এটি হলো একটি ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় রসুল সাল্লুসাল্লামকে জিবরিল এভাবে বলা মানে মনে হল রাসুল সাল্লাহ আলি সাল্লামের সকল উম্মতকে এভাবে বলা আমরা যেন সেভাবেই প্রতিবেশীর সাথে আচরণ করতে পারি আল্লা সুহানা হাত তালা আমাদের সকলকে সে তৌফিক দান করুন এ পর্যায়ে আমরা একটু সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার ফিরে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত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 जीवन जापन धर्म के भूलकरणा तथ्य पे सक्रे सकाल साढ़ेलर शिका शरिय সোন্যায়ন করো এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজ্ফার বেনাতের সঙ্গে সোমনাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না समस्त मानसाम छाये कर चेष्टा जीवन के आलोकित कर प्रयात लक्ष्युम वरहमत वर्शक श्रोता ছোট্ট বিরতির পরে আবার আমরা ফিরে এসেছি আমরা প্রতিবেশীর সাথে সদাচরণের ভালো আচরণের সংক্রান্ত অধ্যায় আমরা আসছি প্রতিবেশী সংক্রান্ত বিষয়ে হিমাম অধ্যায় বেঁধেছেন উনত্রিশতম অধ্যায় বাবু মানলা রুহু বাহ যে ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট থেকে নিরাপদ নয় তার কি ধরনের তার অপরাধ হতে পারে গোনা হতে পারে এমর মেয়ে বুখারী রহমহল্লা এ অধ্যায় নিয়ে এসেছেন যে ব্যক্তির কষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয় তাহলে যিনি কষ্ট দেন প্রতিবেশীকে তার অপরাধ কি ধরনের হয় এই প্রসঙ্গে ইমাম বুখারি রাহেমহল্লা আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন এ অধ্যায় ইমাম বুখারী রহমহল্লা হাদিস নিয়ে এসেছেন ছয় নম্বর হাদিস যে হাদিসটি আবু সোরাই রদি আল্লাহ বনি তো তিনি বলেন নবী সালেন্লাহ রসুল সাল্লাম বলেন কসম করে বলছি সেই ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি সে ইমানদার নয় আল্লাহর কসম করে বলছি সেই আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন্লাহ বললেন আল্লাহ রুহু বাবা ওই ব্যক্তি ইমানদার হতে পারে না যে ব্যক্তির প্রতিবেশী তার কষ্ট হতে নিরাপদ নয় আল্লাহ আপনার প্রতিবেশী আপনার কষ্ট হতে যদি নিরাপদ না হয় আপনার সালাদ শাম কোথায় আপনি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না আল্লাহর কোসম করে রাসুল সাল আলী সাল্লাম বলছেন এই ইমানদার হতে হলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক তা তাহলে অবশ্যই প্রতিবেশীকে আপনার কষ্ট থেকে নিরাপদে রাখতে হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া বিভিন্ন রকমের হতে পারে बर्तमान समाजेशी के कष्ट देने रही अपनारे भी रही आवाज़े अपनी टी चला गान बजना सुन आवज़े अपनार्शेशी घरे सलादाय करते कुरान तेलाव करते चाय पर एक निरापदे गान बजनार आवाज़ मुक्त थकते चाय पर তাহলে আপনি এই কাজের মাধ্যমে আপনার প্রতিবেশীকে কষ্ট দিলেন আপনার বাড়ি অনেক সময় একজন তার বাড়ির ময়লা পানিগুলো আরেক বাড়ির দিকে ছেড়ে দেয় সে আপনার প্রতিবেশী আপনি তাকে কষ্ট দিচ্ছেন ময়লা পানিগুলি তার দিকে ছেড়ে দেওয়ার কারণে অথবা আপনার বাড়ির টয়লেট পিওরিনাল সেগুলি আরেকজন বাড়ির কাছে এমনভাবে বানালেন এই দুর্গন্ধে সে বাড়িতে নিরাপদে থাকতে পারে না তাহলে আপনি এই প্রতিবেশীকে এই সমস্ত কর্ম দিয়ে কষ্ট দিলেন যে কষ্ট দিনের পর দিন সে মুখ হয়তো বলতে পারছে না আপনি আপনার জায়গাতেই করেছেন কিন্তু সে কষ্ট পাচ্ছে হয়তো মুখ বলতে পারছে না কিন্তু সহ্যও করতে পারছে না আল্লাহ আকবর রাসুল সাল আলিউসাল্লাম বলেন আপনার যদি দ্বারা এইভাবে কষ্ট পেয়ে থাকে তাহলে জেনে নিন কোনো সন্দেহ নেই अपनार् कूर्ण ईमानदार होव नाना जन कष्ट देखे जो विपदे ना फेले विषय भाव जो जीवन जापन करते सकल के तौफिक दान कर बुखारी रेहल्लाध्या त्रिशतम अध्याय অধ্যায় বেঁধেছেন একজন প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী নারীকে কষ্ট না দেয় এমাম বুখারি রাহমহল্লা পুরুষের চেয়ে এখানে নারী শব্দটি ব্যবহার করলেন নারী প্রতিবেশী কারণ কারণ হল সাধারণত দেখা যায় তুলনামূলক নারীদের চেয়ে পুরুষদের মন একটু প্রতিহিংসা মুক্ত নারীদের মন একটু বেশি হিংসাযুক্ত বিশেষ করে এক বাড়ির মেয়ে আরেক বাড়ির মেয়েকে সহ্য করতে পারে না বা বিশেষ করে স্ত্রীর কারণে স্বামীকে বাধ্য হতে হয় প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করার জন্য শুধু দুর্ব্যবহার নয় ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় স্ত্রীর চাপের কারণে শুধু ভাই ভাইয়ের সম্পর্ক নয় ছেলে তার সেই জন্মদাতা মাকেও দূরে রাখতে বাধ্য হয় স্ত্রীর চাপের কারণে ছেলে তার লালন পালনকারী বাবাকেও কষ্ট দিতে বাধ্য হয় তার স্ত্রীর কারণে এজন্য এখানে ব্যবহার করলেন লতা যা রাতিহা একজন মেয়ে মানুষ তার প্রতিবেশী আরেক মেয়েকে যেন কখনো হেউ মনে না করে তুচ্ছ মনে না করে অবজ্ঞা কখনো যেন না করে সাবধান হয়ে যাও এক নারী প্রতিবেশী আরেক নারীকে যেন কখনো তুচ্ছ মনে না করে হেও না করে কোন ক্ষেত্রে সামান্য ছোট্ট একটি বিষয় হলেও তুমি সেটি তাকে দিয়ে একটা ছাগলের খোর দিয়ে হলেও ছাগলের পায়ের খোরা সেই পায়ের খোরার মতো ছোট্ট জিনিস দিয়ে হলেও এটিও তুমি তাকে আরেকজনকে উপহার দিয়ে তাকে একটু খুশি করার চেষ্টা করো অথবা তোমার কাছেও যদি কেউ নিয়ে আসে তাহলে তুমিও যেন তাকে তুচ্ছ মনে করে এটিকে কখনো প্রত্যাখ্যান না করো আল্লাহ আকবর রাসুল সাল্লাহ আলিহসাল্লাম কত সূক্ষ্ম চিন্তা করেছেন এজন্য অন্য এক হাদিসে এসেছে যে হাদিসটিও সোহেই রাসুল সাল্লাহ আলিহি হুয়েসাল্লামকে জিজ্ঞাসা করা হল এমন একজন মেয়ে মানুষ যে মেয়ে মানুষ শুধু সারা রাত ভ সে পরে দিনের পর দিন রোজা রাখে কত ফরস্ত রয়েছে অফল আবাদত নিয়ে ব্যস্ত কিন্তু সে তার প্রতিবেশীকে কষ্ট দেয় রাসুল সালাল্লা সাল্লাম বললেন সে জাহান নামে যাবে আরেকজন মেয়ে মানুষ বেশি তাহার যুদ পড়তে পারে না নফল শ্যামও রাখতে পারে না অত নফল আবাদত করতে পারে না কিন্তু ফরজগুলি ঠিক করে আর প্রতিবেশীর সাথে সে ভালো আচরণ করে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে জান্নাতে যাবে সুবহান্লাহ অতএব মা কে বেশি করে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি এই হাদিসের আলোকে আপনারা নিজেরাও প্রতিবেশীর সাথে কখনো বিরূপ আচরণ করবেন না এবং প্রতিবেশীর সাথে বিরূপ আচরণ করার মাধ্যমও যেন আপনারা কখনো না হন আল্লাহ আল্লা সালা আমাদের মা সেই উদার মন দান করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুন ইমাম বখারি রাহম এরপরে আরেকটি অধ্যায় নিয়ে এসেছেন একত্রিশতম অধ্যায় বাবুন বাবন মানুম কতভাবে তিনি অধ্যায় নিয়ে এসেছেন বলেন বা বোন অধ্যায় হলো মামকান প্রতি ইমান এনেছে আখেরাতের প্রতি ইমান এনেছে যেন তার প্রতিবেশীকে কখনো কষ্ট না দেয় আল্লাহ যে আখেরাতের প্রতি ইমান আনে আল্লাহর প্রতি ইমান আনে তার এই ইমানই দায়িত্বই হলো প্রতিবেশীকে কষ্ট না দেওয়া যদি প্রতিবেশীকে কষ্ট দেয় প্রতি ইমানের প্রতি ইমান সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয় প্রতি ইমান ভালো কথা বলে যদি মুখে ভালো কথা না আসে তাহলে চুপচাপ থাকে খারাপ কথা যেন সে কখনো না বলে এ সাল্লাহাদিসে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে স্মরণ করে দিলেন এবং প্রতিটি বিষয়কে আল্লাহ ও আখেরাতের প্রতি ইমানের সাথে সম্পৃক্ত করলেন কারণ এ বিষয়গুলি এমন এই বিষয়গুলি আল্লাহর ভয় যদি না থাকে আখেরাতের ভয় যদি না থাকে তাহলে এই বিষয়গুলি মানুষ সাধারণত পালন করবে না প্রতিবেশীর বাড়িটা যদি জোর করে নেওয়া যায় তাহলে এটি আরো ভালো কিন্তু অনেক দরিদ্র অসহায় প্রতিবেশী তার ধনী প্রতিবেশীর জোর জুলুমে নিজের বাড়ি ছেড়ে দিতেও বাধ্য হয়েছে আল্লা সুবহান তার প্রতি যদি কেউ ইমান আনে রাসুলের প্রতি যদি কেউ ইমান আনে তাহলে বাধ্য সে যতই শক্তিশালী হোক যতই ধনী হোক না কেন তার গরিব প্রতিবেশীকে সে কখনো কষ্ট দিতে পারে না মেহমানদারির বিষয়টি যে আল্লাহর প্রতি ইমান আনে আখরাতের প্রতি ইমান আনে সে যেন তার মেহমানকে সুন্দরভাবে মেহমানদারি করে এ ও ইমানের সাথে সম্পৃক্ত করে দিলেন কেন কোন ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে তাহলে সে ব্যক্তি যার কাছে সুবিধা পাওয়া যাবে ধনী ব্যক্তিদের তাকেই সুন্দর মেহমানদারি দিবে আর গরিব মানুষকে যার কাছে মেহমানদারি সুবিধা পাওয়া যাবে না তাকে ভালো মেহমানদারি করবে না রাসুল সাল্লা বিষয়টি ইমানের সাথে জড়িয়ে দিলেন যার ফলে গরিব আর ধ্বনি পার্থক্য করার কোনো সুযোগ নেই সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় আজকে শেষ এখানে আমরা বিদায় নিচ্ছি আবার পরের বিষয়গুলিতে আমরা ফিরে আসবো আল্লাহ সুবাহী আত্মীয় তাদের সকলের অধিকার সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আমিনালামালিকুম ওবরাক फिल्टार कर पानी विशुद्ध कर रक्त पवित्र कुरने अनेक बार ये कथा वक़ात अर्थात तुम्हारा नामज दओ जी सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বানি প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি পাউন্ড অ্যাকাউন্ট ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট শর্ট কোড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 আলাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানী আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা